নবী সাল্লা আলাইস্লামের স্ত্রী আয়সা রদিলতলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের সঙ্গে কোনো সফরে বের হয়েছিলাম যখন আমরা বায়জা অথবা জাতুল জায়স নামক স্থানে পৌঁছালাম। তখন আমার একখানা হার হারিয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম সেখানে হারের খোঁজে থেমে গেলেন আর লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন অথচ তারা পানির নিকটে ছিলেন না তখন লোকেরা আবু বক্কর রাজুল্লাহাল আনহু এর নিকটে সে বললেন আইশাহ কি করেছেন আপনি কি দেখেননি তিনি রসুল সাল্লাম ও লোকদের আটকে ফেলেছেন অথচ তারা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই আবুবক্কর রদুলিল্লাহ তাল্লাহ আনহু আমার নিকট আসলেন তখন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম আমার উরুর মাথা রেখে ঘুমিয়েছিলেন আবু বক্কর রাজতাহ আনহু বললেন তুমি আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামের লোকদের আটকে ফেলেছ অথচ আশেপাশে কোথাও পানি নেই এবং তার সাথেও পানি নেই আয়সা রদুল তাল্লাহ আনহা বলেন আবু বাকর আমাকে খুব তিরস্কার করলেন আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন তিনি আমার কোমরে আঘাত দিতে লাগলেন আমার উরুর উপর আল্লাহর রসুল সাল্লাহ আলাহিসাল্লামের মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লাম ভরে উঠলেন কিন্তু পানি ছিল না তখন আল্লাহ আল্লাহতাল্লাহ তাইমুমের আয়াত নাজিল করলেন অতঃপর সবাই তাইমুম করে নিলেন উসায়দ ইবনে হুজায়ের রজ আনহু বললেন হে আবু বকরের পরিবার বর্গ এটাই আপনাদের প্রথম বরকত নয় আয়সাহ রদি আনহা বললেন তারপর আমি যে উঠেছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হাড়খানা তার নিচে পড়ে আছে